पंचदश ख साधारण ब्राह्म समाजे श्रीरामकृष्ण विजय गोस्मी प्रथम परिच्छेद ठाकुर श्रीरामकृष्ण साधारण ब्राह्मंद आज श्रीरामकृष्ण कलिकता नगरीते आगमन करिया सप्तमी पूजा शुक्रवार छब्बीस सेप्टेम्बर आठर शो चुराशी ख्रीष्टाब्द ठाकुर अनेकगुली क्ज शारदयहसव রাজধানী মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন আর একটি স্বাদ শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন বেলা আন্দাজ দুই প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাতের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদোচ্চারণ করিতেছেন একটা বাজিল দুইটা বাজিল ঠাকুর আসিলেন না শ্রীযুক্ত মহলানবীশের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন দুর্গাপূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবাল বৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন বেলা তিনটা বাজিল কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দির দৃষ্টে ঠাকুর করজোড়ে প্রণাম করিলেন সঙ্গে হাজরা ও আর দু একটি ভক্ত মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাহার চরণ বন্দনা করিলেন ঠাকুর বলিলেন আমি শিবনাথের বাড়ি যাইব ঠাকুরের আগবন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন তাহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বার দেশে তাঁহাকে লইয়া গেলেন শিবনাথ বাড়িতে নাই কি হইবে দেখিতে দেখিতে শ্রীযুক্ত বিজয় গোস্বামী শ্রীযুক্ত মহলানবীশ ইত্যাদি সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ সমাজমন্দির মধ্যে লইয়া গেলেন ঠাকুর একটু বসুন ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন ঠাকুর আনন্দময় সহাস্যবদনে আসন গ্রহণ করিলেন বেদির নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল বিজয়াদি অনেকগুলি ভক্ত সম্মুখে বসিলেন শ্রীরামকৃষ্ণ বিজয়কে সহস্যে বলিলেন শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে অন্যমতের লোক নাকি এখানে আসবার জো নাই নরেন্দ্র বললে সমাজে গিয়ে কাজ নাই শিবনাথের বাড়িতে জিও আমি বলি সকলেই তাকে ডাকছে দেশাদেশির দরকার নাই কেউ বলছে সাকার কেউ বলছে নিরাকার আমি বলি যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারেই চিন্তা করুক তবে এই বলা যে মতুয়ার বুদ্ধি ভালো নয় অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল সত্য কি মিথ্যা এ আমি বুঝতে পারছি না এভাব ভালো না ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তার স্বরূপ বুঝা যায় না কবির বলতো সাকার আমার মা নিরাকার আমার বাপ কাক নিন্দ কাক বন্দ দোনো পাল্লাভারী হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত শৈব বৈষ্ণব ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাহিছ তবে যার যা পেটে রূপ ব্যবস্থা করেছেন মা যদি বাড়িতে মাছ আনেন আর পাঁচটি ছেলে থাকে সকলকেই পোলাও কালিয়া করে দেন না সকলের পেট সমান নয় কারো মাছের ঝোলের ব্যবস্থা করেন কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন আমার ভাব কি জানো আমি মাছ সব রকম খেতে ভালোবাসি আমার মেয়েলই স্বভাব সকলে হাসিতে লাগিল আমি মাছ ভাজা হলুদ দিয়ে মাছ টকের মাছ বাটি বাটিচরি এসব তাতেই আছি আবার মুড়ি ঘণ্টেতেও আছি কালিয়া পোলোয়াতেও আছি সকলে হাসিতে লাগিল কি জানো দেশ কাল পাত্রভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন কিন্তু সব মতই পথ মত কিন্তু ঈশ্বর নয় তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায় যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে আন্তরিক হলে তিনি সে ভুল সুধরিয়ে দেন যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায় তাহলে অবশ্য পথে কেউ বলে দেয় ওহে ওদিকে যেও না দক্ষিণ দিকে যাও সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই যার জগৎ তিনি ভাবছেন আমাদের কর্তব্য কী সে জো সো করে জগন্নাথ দর্শন হয় তা তোমাদের মতটি ব্যস্ত তাকে নিরাকার বলছো এ বেশ মিচরির রুটি সিধে করে খাও আর আর করে খাও মিষ্টি লাগবে তবে মতুয়ার বুদ্ধি ভালো নয় তুমি বহুরূপীর গল্প শুনেছ একজন বাহ্যে করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল বন্ধুদের কাছে এসে বললে আমি একটা লাল গিরগিটি দেখে এলুম তার বিশ্বাস একেবারে পাকা লাল আরেকজন সেই গাছতলা থেকে এসে বললে যে একটা সবুজ গিরগিটি দেখে এলুম তার বিশ্বাস একেবারে পাকা সবুজ কিন্তু যে গাছতলায় বাস করত সে এসে বললে তোমরা যা বলছ সব ঠিক তবে জানুয়ারটি কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো কোনো রং থাকে না বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে তোমরা নিরাকার বলছো একঘে তা হোক একটা ঠিক জানলে অন্যটাও জানা যায় তিনি জানিয়ে দেন তোমাদের এখানে যে আসে সে এ কেউ জানে ওকেও জানে দু একজন ভক্তের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন